আইশাহ রাজিয়াল্লাহ তাল্না সূত্রে নাবী সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন বিলাল রাজি আল্লাহ তাল্লাহ্ন রাত থাকতে আজান দিয়ে থাকেন কাজেই ইবনু উম্মু মুম রাজি আল্লাহ তাল্লু যতক্ষণ আজান না দেয় ততক্ষণ তোমরা সাহারি অর্থাৎ পানাহার করতে পারো